ধারাবাহিক আলোচনা শ্রীদাতনী সাল্লাহ আলী ইসলাম নবী ইসালামের শ্রী জীবনী সম্পর্কে যার আমরা সপ্তাহ থেকে শুরু করেছি আজকে হচ্ছে আমাদের তৃতীয় পর্ব না চতুর্থ তৃতীয় পর্ব আলোচনার বিষয়বস্তু আজকে মুখ্য থাকবে নবী কালি সাল্লাহ সাল্লামের জন্ম সম্পর্কে আলোচনা তবে তার আগে গত সপ্তাহে আলোচনার সাথে আমরা দাদার নাম আব্দুল আব্দুল মুক্ত নেতৃত্ব পেলেন কদেশদের মতো থেকে আর তার কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছিলাম তিনটি চুর্থ যে বৈশিষ্ট্যটি আব্দুল যুগে বা আমলের সেটি হচ্ছে হস্তি বাহিনীর আপনাদের জানা আছে যার কথা আল্লাহ ফিল সুরাতুল বর্ণনা করেছেন সন্ত্রী এই ঘটনা ঘটে আব্দুল মুতালিবের নেতৃত্ব যখন তিনি খাবার দায়িত্বশীলের পক্ষ থেকে রাজার পক্ষ থেকে হাবাসা রাজাদেরকে না যা তখন ছোট ছোট দেশগুলি বা ছোট ছোট এলাকাগুলি বড় দেশে আন্ডারে ছিল রাজা নাম দেশের বক্তার বালশাহসহুর আছে আব্রাহাব বালশাহ বাদশাহ বাদশাহ রাজা সে একজন গভর্নর ছিলেন রাজার পক্ষ থেকে রাজা কথাটা লোকজন যাবে কেন মকা আমাদের এখানে কি বানিয়েছিলাম বিকল্প উপাসনালয় বানিয়েছিল কিন্তু সে কাবাকে ময়লা আর্জনা দিয়ে খারাপ করেছিলাম আসে ষাট হাজার সেনাবাহিনী ষাট হাজার সেনাবাহিনী যারা সব হাবাসী ছিল স্বাভাবিক হাবাসী যারা সে হাবাসার মানে আবাসী নিয়ে লোক অথবা সুডান কাছাকাছি দেশ এটা অনেক শক্তিশালী তো আবাসীদের কথা শুনলে মানুষ হয়ে চলে বেশ কিছু হাতি ছিল এই এই সেনাবাহিনীকে হস্তি বাহিনী বোঝা ধ্বংস করার কিন্তু যখন মুজদালিফা আর মিনার মাঝামাঝি একটি স্থানে আসলো মাঝামাঝি একটি জায়গায় আসলো যে জায়গাটিকে বলা হয় যারা হজ করেছেন তারা খেয়াল করবেন হয়তো জানেন না কিন্তু বুঝতে পারবেন যদি খেয়াল করে হজ করে থাকেন হেঁটে যদি এসে থাকে পাতা মারতে হেঁটে এসছে এদিকে যারা এক্সটেনশন মেনাতে মানে ভিতরে অথবা মোজদারেফা থেকে যে রাত্রি যাপন করে সকালবেলা থেকে আসতে হয় না তাই না তো মহাস্তের পার করে আসতে হয় ওয়াদি মহাস্তের হচ্ছে মেনা শেষ আর মুসদারিফা শুরু ওর মাঝামাঝি একটা জায়গায় যে জায়গায় কোন এখন পর্যন্ত লাগানো হয় না সেখানে আল্লাহ হয়েছে কাফের সেনাবাহিনী ধ্বংস হয়েছে ধ্বংস হয়েছে এটা আজাবের জায়গা আজাবের জায়গায় অবস্থান করে যায় এটা একটা শরীয় প্রাচীন যুগে যদি কোনো কালে কোনো জায়গায় আজাব নাজাব হয়ে থাকে আর আপনার জানা থাকে যে এই জায়গায় আল্লাহর আজাব নেমেছিল তার সেই জায়গায় অবস্থান করা সেই জায়গায় খাওয়া দাওয়া করা আর সেই জায়গাট করতে যাওয়া আমদান কারণ সেখানে আল্লাহর আজাব ক্রোধ যেহেতু হয়েছে সুতরাং আল্লাহ আজাব কখন আসতে আর যদি নাও আসে তবু আল্লাহ ক্রোধ গজবের জায়গা এখন পর্যন্ত ফাঁকা কিছু জায়গা আর তারপরে দেখবেন যে তাঁম শুরু হচ্ছে এই জায়গাটাই হাট বাজার বাজার লেগেই থাকবে এলাকাটা করতে বসে মানুষ উপত্যকা দিয়ে প্রবাহিত হয় আমি মহাশয় উপত্যকা বললাম কেন বলা হয় আল্লা ক্লান্ত করে দিয়েছিল এইখান থেকে আর আগে বাড়াইতে পারেনি এত পিটনে দিয়েছে হাতে আগে বাড়াইতে পারেনি উল্টো দিকে যখন ছাড়ে দৌড় কিন্তু মক্কার দিকে আর বাড়াই এর পূর্বাভাস পূর্বাভাস নব্বাতের পূর্বাভাসকে এর হাস বলা হয় সুসংবাদ মানুষের জন্য যে এরকম একটা অসাধারণ ঘটনা ঘটছে এবং ছোট ছোট পাখির পায়ে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কঙ্কর তা দিয়ে একবারে ভক্ষিত ভূষার মতো কাজ মাক মাক যা খেয়ে দিয়ে হয়ে যায় বা খাওয়ার জন্য একবারে ঘুষা একবার গুড়ি গুড়ি করে দেওয়া হয় ভবিষ্যত একটা সম্বাদ এই অবস্থা যেন সংবাদ দিচ্ছে একটা কিছু হতে যাচ্ছে বড় প্রস্তুতি নিয়ে তাদের ধ্বংস করার জন্য আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাঠে পাখি পাঠালেন ঝাঁকে ঝাঁকে কি করলেন পাখি পাঠালেন বক্তা অবস্থা আবাবিলাম পাখি পাঠাল আর একম্প আমি খেপ করছে ছোট্ট ছোট্ট কুদ্রে কুদ্র একটা আল্লাহ একটু পাখি পেলো পাখিকে পাঠেলো পাখি পাঠায় আল্লাহ পেলো কোথায় পাখি পাখি কি করেই জানলো পাখি কে কে এলহাম করলো যে তোকে তাদের উপর ধ্বংসপ্রসমা আসবে জন্মের মাত্র দুই মাস আগের ঘটনা না বিশেষ করে জন্মের দুই মাস আগে তাহলে আব্দুল মুতালিবের যুগের কথা শেষ হলো এখন বাকি থাকে আব্দুল মুহূরু আব্দুল মানুষ হাসেম সম্পর্কে আলোচনা হয়েছে হাসেমের ছেলে আবদুল মুতালিমের আলোচনা শেষ হলো আর তারপরে তার ছেলে আব্দুল্লাহ অন্যান্য ছেলের আলোচনা বংশ যার জনগণ বেশি তাকে বেশি শক্তিশালী মনে করা আমরা যখন ছোটবেলা দেখেছি গ্রাম্য লড়াই মারামারি এগুলোতে পয়সা কাজে আসবে না জমি জায়গাও কাজে আসছে না জমিদের কাজে আসবে না কারো পাঁচশো মন সাতশো মন গম হয় ধান হয় কি বলে তো দশ ছেলে ছিল তার মধ্যে সবচাইতে ভালো ছেলে দেখতেও এবং চরিত্রের দিক থেকেও খালকান ও খোরকান সৃষ্টিগত দিক থেকে দেখতে সুন্দর এবং ফোরকান চারিত্রিক দিক থেকে অতি সুন্দর চরিত্র দিকে এবং বাবার অতি প্রিয় ছেলে যে যার ভালো গুণ থাকে তাকে ভালোবাসা এটা অবিচার নয় ভালো ভালোবাসার দৃষ্টি এমন বাহ্যিক দৃষ্টিতে সুবিচার সমান করতে হবে মানে সুবিচার করতে হবে সুবিচার আবার সবার সময় সমান হয়নি কখনো কখনো সমান না করাটাই সুবিচার সমান করা আর সুবিচার করার পার্থক্য আছে আমরা বলতে গিয়ে যদি আপনি একটা ছেলেকে মাদ্রাসায় পড়ান আর একটা ছেলেকে আপনি ডাক্তারে পড়ান দুজনে খরচ সমান হব হ্যাঁ না দুজনকে সমান দেবো পড়বে পড় না পড়বে না একটা ছেলে সুস্থ তার স্বাস্থ্যের ক্ষেত্রে এক পয়সা খরচ হবে আরেকটা ছেলে অসুস্থ বছরের লাখ লাখ টাকা যে ছেলে সুস্থ যদি হিংসা করে লাখ লাখ টাকা খরচ করছেন আপনি লক্ষ লক্ষ লাখ একটা কিছুই করতে হয় সারা বছর এটি হচ্ছে সুবিচার কিন্তু সাম্য নয় ইসলাম হচ্ছে সুবিচারের দিন সাম্য না আর পশ্চিমা থিওরি হচ্ছে বা সমাজ বা তারপরে হচ্ছে অসম্ভব কথা কিন্তু নারী পুরুষের সবিচার করবো এটা ইসলাম অবিচার হবে কোন নারীর ও অবিচার পুরুষের না কোনো পুরুষেরও অবিচার হবে না এটা হচ্ছে আব্দ যাকে যার উপাধি হচ্ছে মানে তাকেও আল্লাহর জন্য প্রস্তুত ছিলেন তার পিতা পুতার যেমন ইসমাইল আলী জবাই করার জন্য তার পিতা ইব্রাহিম খরিউল্লা আলিম জি প্রস্তুত জবাই করছেন দিলেন দুইজনে মানব জাতির ইতিহাসে সন্তান আর আর একজন পূর্বপুরুষ ইসমাইল বিনিস আল্লাহ জবাই করার জন্য তারা কি ছিল ইসমাইল জবাই ঘটনা তো আপনারা জানেন কিন্তু আব্দুল্লাহ জবাইয়ের ঘটনা কি এত বড় প্রশ্ন ঘটনা হচ্ছে এই যে আব্দুল মুক্তাল জমজম কুপের সন্ধান পেল যে কুপকে নিশ্চিন্ন করেছিল শুরু করলো স্বপ্নে জেনে তখন বুঝতে পারলো হ্যাঁ এইখানে যে জমজম কূপ তার লক্ষণ পেল পেয়ে গেছে জমজম কূপের সন্ধান পেয়ে গেছে তাহলে জমজম কূপ উদ্ঘাটন করলো কে হওয়ার পরে আমাদের দখল এই ঝগড়া গুলি এখন আপনাদের দেশ হয় নদীর চর এলাকায় হ্যাঁ নদী অন্যদিকে টান দিচ্ছে আর শুকাচ্ছে জমি জায়গা নিয়ে এখনো যে বাংলাদেশে মারামারি চলছে না আল্লাহ না থাকার কারণে আর সুবিচার করব এবং সুবিচার চাই এটা নেই নিজের পেটব নিজের স্বার্থ করবো যার ফলে সময় যখন ঝগড়া লেগে গেল তখন আব্দুল মুতালিক তাদের সামনে দুর্বম হয়ে গেল আল্লাহ যদি আমাকে দশটা ছেলে সন্তান দিয়ে দেন আর তারপরে তারা যদি বড় হয় স্বাভাবক হয় শক্তিশালী হয় আর তারপর যদি এটা প্রতিরোধ করতে পারে যেকোনো সময় এইরকম মুহূর্ত বলিদান যেটা হিন্দুরা বলছে এখনো অনেক মেয়েদেরকে সুন্দরী সুন্দরী মেয়েদেরকে হিন্দুরা বলিদান করছে এই চাহিদাতে কুসংস্কার এখন হিন্দুদের মধ্যে মালদ্বীপ গিয়েছিলাম ওই বললাম মালদ্বীপ কি করে মুসলিম দেশ হল মালদ্বীপ ভারতের পাশে ছোট্ট মুসলিম কি করে এই রহস্য জানতে গিয়ে ওখানে দেখলাম খুব সুন্দর ঘটনা আছে আছে ওদিকে যাচ্ছেন মালদ্বীপের ওখানে বলিদানের ব্যাপার প্রতিদিন একটা করে প্রত্যেক দিন একটা করে সুন্দরী দিন সেখানে একজন মুসলিম দাওয়াতের কাজের জন্য ইসলাম প্রচারের জন্য গিয়েছিলেন এই বিপদ থেকে যে রক্ষা করেছিলেন ঘটনা আছে যখন দশটা ছেলে পুরা হয়ে গেল কাগে যাবে গুলো কথা তখন কথা যেটাকে আপনার ভাষায় লটারি কারণ একজন স্ত্রী কে নেবেন সবাইকে নিয়ে যাওয়া যাবে না তখন কাকে নেবেন ওকে কেন নেবেন আমি যাবো তখন কি করতেন স্ত্রীদের নাম লিখে লিখে যার নাম করবে সে দুটো সমান সমান থাকতেন দুটো সমান থাকবে তাইলে বল যে দুটো দুটো মা ওকে নিয়ে যায় লাভ না বড় নাম যে যার নাম উঠবে ওকে কোরবানি করা হবে না কোরবানিতে ওকে কোরবানি করতে হবে কার বা ঘরের কাছে নিয়ে গেলেন যে আল্লাহর কাছে গিয়ে যাব এখন কারণ তো তারা হজ করত হুমরা করতো কিন্তু কুসংস্কারে ভাব যেমন একটা বীরের ধর্ম আমাদের দেশের মুসলিমদের ওই রকম ছিল মকা মুশ্রিফের ধর্ম খিচুড়ি ধর্ম আসল ধর্ম ছিল এই ধর্মকে তারা বিকৃত করে দিয়েছিল যেমন আমাদের দেশের অধিকাংশ মুসলিমরা কিন্তু তারাও কিছু ভালো কাজ করতো সব খারাপ কাজ করতো অনেক ভালো ভালো কাজ করতো এমন এমন ভালো কাজ মক্কা মুশারেকর করতো যে আজকাল মুসলিমরা করেন তার একটা হচ্ছে যে অতিথির শ্রদ্ধা সম্মান সম্মান আর যদি এখানে বাইরে থেকে লোক আসে তারা রিয়াল থেকে এসছে লোকটাকে দেখছেন যে অপরিচিত লোক অথবা জানতে পারলো জেদ্দা থেকে এসছে সবাই খুব বেশি হলে চরম তো কেমন আছেন ভালো আছেন টান চলে যাবেন কেউ জিজ্ঞাসা করবেন না যে চরণ খাওয়াই যেহেতু আপনি মুজাফির আমার মেমা চালান এই চরিত্র আমাদের নাই এসা হলাম মেহমানের জন্য গোটা গোটা মূর জলে দিত আমি যদি এক কিলো বস্তু কে নিয়ে আসতো মেহমানের জন্য আছে ঠিক ওই ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলিমরা অনেক ভালো কাজ করছে এরা মাথায় দাগ ফেলে দেয় নসল করে এরা জিখির আজগার করে সন্নতি বেদাতির মেলার উপকার করে এরা ইসলামের মেলা কিছু টাকা খরচ করছে অনেক ভালো কাজ করেছে আসলটাই নেই তিন নাতি আমল হচ্ছে বেদাতি আমল আর আমলে শিল্প ঢুকে আছে সুতরাং কিছুই কাজ আসে তো চলে বংশধর কেউ জবাব বিশেষ করে যারা হাইফের শক্ত হয়ে গেল না জবাব তারপরে আব্দুল্লাহ মা মারা ওরাও জমাই করতে দিবে না কি করা যাবে সমাধান হচ্ছে একজন মানুষের মূল্য হচ্ছে একশো টি আর সেটা হচ্ছে ইসলামের দিয়াত ইসলামের রাখা হয়েছে মানে মুক্তি পড়তে হ্যাঁ কতটা দিতে হবে কতটা চাইতে পারবে অধিকার আছে একশো একশো এটাকে দিয়ে বলা এটা জাহির যুগেও ছিল কিন্তু এই একশো উঠের প্রচলন তাদেরকে জানান্ন থেকে নাজার দিতে পারবে না কারণ তাদের কি করার জন্য যেমন ইসমাইল আল ইসলামকে বাঁচানোর জন্য আল্লাহ রকুল্লা থেকে কি পঠালেন আসলে তিনি ইসমাই তাকে যখন বংশধর কেউ জবাই করতে দিল না তখন একটা রাস্তা বের হলো যে ঠিক আছে তাহলে রক্তপণ বা মুক্তিপণ সেটা হচ্ছে এক সম জবাই করে তাকে বাঁচানো তিনিও জবির উপাধি হচ্ছে দুইজনকে কি করা হয়েছে মুক্ত করা হয়েছে দুইজনকে মুক্ত করা হয়েছে দুই এমন ব্যক্তি সন্তান যাদেরকে মুক্ত করা হয়েছে তখন আব্দুল মোতাল তার ছেলের জন্য পাত্রী খুঁজলেন পাত্রী হচ্ছেন আমেনা বিনতে নবী এখানে এসেছিলেন মায়ের নাম জি হ্যাঁ বিয়ে হলো আমেনা সাথে পরিবারের এই ভদ্র মহিলা আমেনা বড় ভালো চরিত্রের এবং বড় শ্রেষ্ঠ এবং সম্ভ্রান্ত পরিবারের তার পিতা ছিল অহাব বানু জোহরা একটা বিভিন্ন গোত্র ছিল একটি গোত্রের নাম ছিল বানু জোহরা বানু নেতা বা সর্দার ছিলেন আমেনার পিতা প্রস্তাব বিয়ে প্রস্তাব হল ব্যয় হলো আর তারপরে বিয়ের হলো আর তারপরে তাদের বাসর হলো দেখা সাক্ষাৎ হল স্বামী স্ত্রী সালাম কিছুদিন পরে আব্দুল মু ব্যবসা হতে যেত রুজি রোজগারের আছে ব্যবসার জন্য কোথায় একটি বর্ণনা বলছে যে মোদিনার উদ্দেশ্যে তাহলে ছোট ব্যবসাগুলি কাছাকাছি যে যদি দ্বিতীয় না হয় যাই হোক মদিনায় ফিরে এসে যদি সামদেশ গিয়ে থাকেন ব্যবসায়ী মদিনায় ফিরে এসে তিনি ওখানে অসুস্থ পড়েন আর ওখানে কাল করেন সেখানে আরেকটি দুর্বল মত হচ্ছে যে নবীমের জন্মের পরে বমিষ্ঠ হওয়ার পরে আব্দুল্লাহ আলীম দেখা হয়েছে অবগতির জন্য বললো কিন্তু যেটা প্রসিত সেটা হচ্ছে যে মাতৃগর্বেই ছিলেন আর সুল্লা সাহাশালাম কি হয়েছেন মৌল্ল বলে কিন্তু আমাদের দেশের লোকেরা ভারত পাকিস্তানের লোকেরা কি বলে এটাকে মিলাদ বলে উর্দু বলে কি বলে মিলাদ আর মিলাদ মানেও বুঝে না বিশেষ করে বাঙালিদের কি মিলাদ মানেই না মিলাদ মানে কি তাহলে জন্মের স্থান অথবা সময় কাল জন্মের অর্থ মিলাদের হচ্ছে জন্মের সময় কোন সময় কোন দিনে জন্ম এটা হচ্ছে মিলাদ আর নাহলে কোন জায়গায় জন্ম এটা হচ্ছে মিলাদামাতে লেখা আছে মাকানর মিলাদ জন্মস্থান জন্মস্থান বা মিলাদ জন্মের তারিখ তো আমাদের কি বুঝে মিলাদ মানে শুধু শরীফ না তার সাথে একটা আয়াত করতে হবে একবার ঠিক আছে আর তারপরে এটাতে হবে না শুধু কিছু কবিতা ছন্দ পড়তে হবে আরতি করতে হবে তারপরে আমি সে তুই কবিতা পড়ে হবে না কিছু ফাঁসি পড়তে হবে উর্দু পড়তে হবে আল্লাহ ও করে ছিল আপনারা বল সেই আমি বলবো না আর তার কথা শেষ খানে জিলিপি আমি গেছি যে একটা মিলাদের বলছি আমাদের এলাকা হাই স্কুলের মিলা মানে হিন্দুরা করতো পূজার অনুষ্ঠান আর মুসলিম ছেলেরা বলতো যে আমাদের একটা কিছু না করলে তো আমাদের হারা হবে চাঁদা না দিলে তো উপায় নেই তখন আমাদের মুসলিম ছেলেরা বলতো যে ঠিক আছে আমরা কি করবো একটা জলসাগর অনুষ্ঠান তো যে এলাকায় সেখানে না আল্লাহ মা করে আর শেষখানে জিলাপি বিতর্ক শ্রোতান আসলে জিলাপি খরধান এত ধাক্কা থাকি জিলাপির জন্য ছোট তখন ছিলাম আহ বারো বছর বয়স অনগত হবে দেখলামের জন্মের স্থান এবং তারিখে রসুল ইসলাম জন্মগ্রহণ করেছেন সহজে শত্রু আসতে পারবে না কারণ তখন তো গোত্রীয় শাসন যে কোনো সময় বাইরে শত্রু এসে আক্রমণ করে রুটপাট করে সবকে করে চলে যাবে সুরক্ষিত জায়গাতে বসবাস করবো আগের মানুষরা যে বসবাসের জন্য জায়গা রহস্য আছে প্রত্যেকটি দেশ সম্পর্কে যদি আলোচনা গ্রাম চলেছে এই জন্য পানির সুবিধা পানির কোনো অভাব হবে ইত্যাদি ইত্যাদি তো এই জন্য সেবেশেম বান হাসেন এই কোত্রটা যে বসবাস জন্ম হয় দিন ছিল সোমবার সোমবার ছিল এটা নিশ্চিত কারণে সেই মুসলিম সোমবারের দিন ছিল হচ্ছে নিশ্চিত রসুল কিবারে কখন সমে সকালে নানা মত রয়েছে একাধিক মত রয়েছে প্রসিদ্ধ মত হচ্ছে যেটা ছোট বড় মুসলিমরা প্রায় জানে সেটা হচ্ছে বারৈ রবি এটা হচ্ছে যেমন কোন একটা ঘটনার ক্ষেত্রে ঐতিহাসিক বিষয়ের ক্ষেত্রে তেমনি ব্যক্তিত্বের ক্ষেত্রে মনে রাখবেন যে কোনো ব্যক্তি ক্ষোভ বিখ্যাত হয়ে গেছে বড় আলেম বড় আল্লা এইটাও বাড়বে অনেক বড় আলেম আছে হয়তো সে কোন একটা সাবজেক্টে জনগণের কাছে কম আছে কিন্তু সেই একদিক থেকে হয়তো সে দিতে পারে কথার মাধ্যমে লিখনের মাধ্যমে অথবা বক্তব্যের মাধ্যমে সেই জন্য খ্যাতি লাভ করেছে আবার কখন আল্লাহ মাসে কি আল্লাহ আবার খ্যাতি লাভ করলে যে লোকটা ভালো মানুষ না কখনো কখন আল্লাহ রব্দুল কখনো কখন আল্লাহর রব্দুল মানুষকে ওপরে উঠা ফিসের জন্য বেশি ওপর থেকে তাকে আছাড় দেওয়া জ্ঞানীদের কথা এটা আর কিছুতে নেতৃত্বে রাতি অনেক বড় নেতা হয়ে গেল ছিল চেয়ারম্যান হয়ে গেল মন্ত্রী ও আর লাভ দিয়ে পাঁচ দশ বছর হ্যাঁ বাংলাদেশের এক নম্বর দুই নম্বর ধনী হয়ে গেছে অনন্ত্রের চেয়ে বসে স্বপ্নের পাত্রে আছাড় কারণ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কেউ যদি আছাড় খেয়ে পড়ে তো মূল্য আঘাতটা কমই খাবে কিন্তু প্লেন থেকে যদি প্লেন ধ্বংস হয়ে পড়ে তো ওর অস্তিত্ব খিজে পড়ে তারপর উঠিয়ে দিয়েছেন অধিকাংশ মানুষরা ভারত দেশগুলিতে এসে বা যেকোনো দেশের প্রবাসে এসে বেশি পয়সা অহংকারী হয়েছে আমি খুব ভালো মানুষ না গিয়ে নিতে আজকে এটি মেসেজ আসছে আমার কাছে হাজে আসছে আগের আগে তিন বেগ করে গেছে সে যেন বলছে আমি ভালো না হইলে আল্লাহ আল্লাহ বলি আল্লাহ খুব অত্যন্ত ভালোবাসে কিন্তু তাকে দারিদ্র দিয়ে আল্লাহ পরীক্ষা করেছে অভার দিয়ে পরীক্ষা করেছে যেহেতু সেহেতু মক্কা আসতে পারে কিন্তু যারা প্রতি বছর মাস আছে তার মানুষ আমাদের কি আল্লাহ কাছে ভালো কি বলছিলাম সীর উল্লা হাসানের জন্ম সোমবারের একমত কিন্তু তারই প্রসিদ্ধ হচ্ছে কিন্তু গবেষকরা বলছেন সেটি ছিল নয় নয় এই যে তার খিতাব রহুল এটাকে প্রাধান্য দিয়েছেন ঐতিহাসিক যেসব উক্তিগুলি রয়েছে তার মধ্যে আর এই আমার সামনে যে রয়েছে রজ তাতেও এটিকে প্রাধান্য দেওয়া হয়েছে বলা হয়েছে এটি হচ্ছে নয় রবি আবার বারো রবি প্রসিদ্ধ যেটি উক্তি রয়েছে তাহলে যদি এটাই হয় তাহলে এই আর তার সাথে সাথে আপনি ভুয়া জন্মবার্ষিকী পালন করছেন যেমন ইস আলী ইসলামের জন্মবার্ষিকী যে পালন করা হচ্ছে পঁচিশে ডিসেম্বর বড়দিন এটাও ভুয়া ঐতিহাসিক কোন প্রমাণ নেই খ্রিস্টানদের কাছে যে ডিসেম্বর যেটা তাদের বড়দিন মানে ইসাল ইসলামের জন্মদিবস কোন প্রমাণ নেই তাদের কাছে যেমন আপনারা অধিকাংশ লোক কিন্তু বানিয়েছেন জন্মদিবস তাই না ওই দিনে জন্ম এবার কিন্তু বানিয়ে আসেনি একটা লিখতে হবে সব জানারি নতুন তারিখে জন্ম আয়াস পাসপোর্ট ফর্ম ফিল আপ করতে গিয়ে সব এক এক কথা বোধ হয়ে গেছে যাই হোক জন্ম হয়েছে এটা সাব্যস্ত নয় বা স্বীকৃত নয় আর আসলে বিশুদ্ধ নয় জি সন্দেহপূর্ণ আমি মিথ্যা না এটা যখন আছে কিন্তু সন্দেহ পূর্ণ আর তার সাথে এতে কোনো সন্দেহ নেই কারণ মৃত্যুর সময়টা সবাই মনে রেখেছে যে রসুল উল্লাহ তারিখটা কেউ বলে তাই না কিন্তু যেদিন জন্ম হয় সেদিন কেউ জানতো না যে এটা রসুল্লাহ সুলতান ভালো করে মনে রাখি জানতো জানার কোন উপায় নেই আমি মানে ধরে ওই রকম নিতে পারবে তারিখে হ্যাঁ বার্লা তাহলে এই যে জন্মবার্ষিকী পালন করছেন জন্মবার্ষিকী পালন করা আনন্দ জন্মবার্ষিক আর তারপরে আনন্দের নাম ঈদে মিলার জন্য ঈদ মানে কি ঈদ মানে আনন্দ করা আনন্দ করা খুশি আমার ফুটি করা ধুমধাম করে ভালো ভালো খাওয়া ধুমধাম করা আনন্দ প্রকাশ করা এর হচ্ছে এই ঈদের দিনে আমরা পড়ি ঈদুল ফিতরে করি ঈদ উল্লাহ করি এটা হচ্ছে ইসলাম তারা রসুল ইতিকালের দিনে মুসলিম সবচেয়ে বড় শোকের দিনে তারা কি করছে আনন্দ করছে আপনার শোকের দিনে যদি আপনার গ্রামবাসী করে তারা আপনার শোকের দিন মুসলিম শোকের দিনে বিদাতিরা ঈদে করছে। তাহলে এরা মুসলিম ইসলামের দোস্ত না দুশ্মন যদি বুঝ জ্ঞান থাকে বুদ্ধি থাকে এবং এই আসেন আল্লাহ রবিউল আব্বাল রসুলের জন্ম অন্য মাসের উক্তি আছে বেশ কয়েকটি উক্তি আছে কিন্তু রবিউল আব্বাল টা আমরা ধরে নিলাম তিনটি উক্তি কিন্তু এই তিনটি হচ্ছে রবিউল আব্বাল বা সম্পর্কে আট নয় এই দিনটি ছিল ইংরেজি মাস হিসাবে এপ্রিল মাসের বাইশ তারিখশো একাত্তর পাঁচশো একাত্তর বাইশে এপ্রিল পাঁচশো একাত্তর ইসাই খ্রিস্টাব্দ যেটাকে লোকেরা বলে থাকে মুসলিমদের খ্রিস্টাব্দ না বলে ইসাই যখন জন্ম হইল জন্মের সময় যে সেবা শুশ্রুষা করিবার এই যে বাচ্চা তার নাম ছিল শেফা বিন তে আমার নাম ছিল মহিলা শেফা এই হাসপাতালে আমাদের মা বন্ধের যাওয়ার আগে আমাদের মা বন্ধের যে বাচ্চা হইতো সিস্টেমটা তো আপনাদের জানা আছে জানা আছে কিরকম গ্রামের এলাকার কোন একজন অভিজ্ঞ মহিলা যে বাচ্চা ও বুঝে কেমন খেলে বাচ্চা সহজে ভূমিষ্ঠ হবে বা ওই সময়তে কি করতে হয় ওর একটা ইয়ে এক্সপিরিয়েন্স হয়ে গেছে ওর কোনো জায়গায় পড়াশোনা করেনি কিন্তু ওর একটা অভিজ্ঞতা গুলো করে করে করে করে হয়ে গেছে ওর মাধ্যমে বাচ্চা হতো তাই না তিনি ছিলেন যে সময় রসুর ভূমিষ্ঠ হন ওই সময় আমেন শরীর থেকে মনে হচ্ছে একটি জ্যোতি বেরিয়ে গেল কর এমন ভাবে চমক হলো সেটা হইলো কোথায় কিন্তু এত তার চমকটা ছিল যেমকে রাজাদের আহ রহমান রাজাদের যে সব ভট্টালিকা ছিল বা রাজপ্রাসাদ ছিল সেগুলি তাদের কি হয়ে গেল আলোকিত বাচ্চা যখন অনিষ্ঠ হলো। তখন বাধ্য দাদা আছেন দেখাশোনা দাদার কাছে যে ছেলে ঘনিষ্ঠ হয়েছে আব্দুল দিয়ে ছুটি আসলো আনন্দের সাথে খুশির সাথে ছুটি আসলো নিজের কোলে দিলেন আর কোলে নেওয়ার পরে কাবা ঘরে নিয়ে গেলেন আল্লাহর শুক্রিয়া দেখলেন কারণ তাদের কাছে আল্লাহ আর ছিল আল্লাহর প্রতি তার কি ছিল কি ছিল আল্লাহর সাথে তার কি করতো সেই নাতির জন্ম হয়েছে ছেলের ঘরের নাতি কোথার জন্ম হয়েছে ছেলেকে নিয়ে আল্লাহ আর গাই রাজি করতো আল্লাহর জন্য কিছু এবাদত করতো আর কিছু এবাদত উপাসনা গাই দেব দেবীর জন্য করতো এটাই তো করে এটাই তো করে আজকাল যারা লোক দেখা মাজার মন্দির যারা তারা এবং নাম রাখলে ঐতিহাসের কে বলেছেন যে এর আগে আগের মধ্যে মোহাম্মদ নামটি পরিচিত ছিল না নাম অনেকে দেখা দেখে । তাই না এই নামটি খুব আছে সেই জন্য আমি রাখছি বিশেষ করে কোনো বিখ্যাত ব্যক্তির নামটা খুব বেশি মানুষ রাখে যেমন একসময় উনিশশো সাতচল্লিশে ভারত পাকিস্তান দুটো দেশ হলো আর ভারত আর পাকিস্তান স্বাধীন হইল তাই না তো ওই সময় মুসলিমদের বড় একজন নেতা ছিলেন মোলানা আবুল কালাম আজাদ বাঙালি জাতি এত মহবত করতেন আবুল কালাম আজাদের সাথে যেমন সাবদামের যুদ্ধের সময় কত যে সাদদাম পয়দা হয়েছে বিশেষ করে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের মেলা সাবদাম পয়দা হয়েছে ওরা নাম দেখেছে সাদদাম সাদাম তো কিন্তু রসুল্লাহ নামটি ব্যতিক্রম দেখা দেখে রাখা হয় কি আশা নিয়ে মহাম্মদ মানে প্রশংসিত দাদা যে আমার এই নাতির বা পতার জাতের করে খুব প্রশংসা আয়ন করা লোক যেন খুব প্রশংসা করে বলে যে ছেলে ভালো প্রশংসা ভালো ছেলে ফাল নামার জন্য এর থেকে একটা জিনিস বুঝা গেল ইসলাম আসার পূর্বে অনেক ভালো বিধানগুলি ছিল যেগুলি ইসলামে স্বীকৃতি দেওয়া হয়েছে রাখা আছে বহাল রাখা হয়েছে কোরবানি কুরবানি প্রাচীন গেছে প্রাচীন যুগ থেকে চলে আসছে হচ্ছে না প্রাচীন যুগ থেকে চলে আসছে এর মধ্যে কিছু কি করত তারা আমরা হচ্ছে আল্লাহ পরিবার যখন স্পেশাল আল্লাহ ভিআই পি লোক হারামের আল্লাহ থেকে হজের মৌসুমে হালাল এরিয়াতে যাবো না মানে তোরা মক্কায় থাকিস না সুতরাং তোরা যা ওই আরো পর্যন্ত অন্যরা আরোহ পর্যন্ত যেত তাইলে আরফাতে মজগারে মেনানতে। পছন্দ করেছেন যেগুলোতে কোন আপত্তি মনে করেননি সেগুলো কেটেছেন তার মধ্যে খাতনা করা খাতনা করা এগুলাই সালাম নিজের খাতনা নিজে করেছেন যখন ইব্রাহিম আলি সালামকে তার বেশ কিছু আদেশ দিয়ে পরীক্ষা করলেন সবগুলিকে ঘোরা করে সবিতে পাস সব পাস। যখন সব সবকিছুদের পাস তখন আল্লাহ আল্লাহ পরীক্ষা করলামের জন্য আমি এমাম বানিয়ে দিলাম এমনি মানুষ বড় হইতে পারেন আল্লাহর কাছে আল্লাহর কাছে বড় কিছু কোরবানি লাগে কোরবানি সময়ের কোরবানি হবে এল কোরবানি দিতে হবে জান কোরবানি হবে ছর বয়সে আল্লাহ বলছেন যে এব্রাহিম তোমার খাতনা ফাসা নিজের হাতে দিলেন কোড়াল কোড়াল সপ্তম দিনে এটি একটি উক্তি এটি উক্তি প্রসিদ্ধিটি উল্লেখ করেছেন এইখানে লেখক তবে জাদুল মানুষ নবী খাতনা সম্পর্কে তিনটি মতামত উল্লেখ করেছে একটি হচ্ছে নবিশ ওলের দাম কত খাতনা করা অনেক ছেলে জন্ম হয়ে কিন্তু খাতনাকৃত আগে থেকে খাতনা হয়েছে নেই খাতনা করার অনেকে অনেকে প্রশ্ন করেন যদি পুরো খাতনা হয়ে থাকে জন্মে থাকে আর খাতনার কোনো প্রয়োজন নেই কিন্তু যদি দেখা যায় যে আছে বা প্রয়োজন আছে তাহলে খাতনা করে আর আরেকটি অব্দি হচ্ছে যে না দাদা খাতনা কারণে তার চাচা ও তালে খাতনা করেছেন পল্লা তবে আর ওরা সপ্তম দিনে অধিকাংশ ক্ষেত্রে হাসপাতালে যখন সাত দিনে হয় তার আগে ওরা বলে যে খাতনাটা করেন নিন খাতনা সপ্তাহিখে করে তো এটা আমাদের প্রচলন নেই আমাদের কমপক্ষে কত হবে দুই বছর হইতে হবে দুই বছর আড়াই বছর খুঁজে নিয়ে ওস্তাদ এসছে ওস্তাদে খুঁজ খুঁজে খুঁজে আবু বলছে হাই স্কুলে পড়ছে একটা গল্প শুনলাম হাই স্কুলে পড়ছে ছেলে তেরো বছর চোদ্দ বছর হয়ে গেছে প্রায় সামাল অনেক ছেলেদের বারো বছর সময় না হইল ওগুলো বুঝে যদি বারো বছর বুঝে হ্যাঁ আজকাল তো আরো বেশি অকাল পক্ষ আরো বেশি হচ্ছে তো না ছোট কাল করে নিতে হবে সবচেয়ে আর না হইলে যত দেরি করবে তত প্রবাহিত হবে তত বেশি কষ্ট পাবে আর তত বেশি বাপ বিরক্ত করে সাত দিনের বাচ্চা বাপ মাকে মডে বিরক্ত করবে তাহলে হয়ে তো খাতনার সময় তারপর আলী সালামের ধাত্রী ছিলেন মানে যেটা বলো পরিচর্যাকারী পরিচর্যা বাস করবে দেখশোনা করবে খোলে দিবে ছিলেন বা মেয়ে ছিল যাকে যার কুনিয়া ছিল উম্মান আর উনি ছিলেন নবিসামের পিতা আবদুল্লাহ স্বাধীন কৃত দাসী স্বাধীনকৃত দাসী স্বাধীন করে দেওয়ার পরে অনেক দাস দাসীরা থেকে যেত মালিক ভালো যাবো কোথায় যাবো আমার আত্মীয় স্বজন কোথায় আছে জানান নাই কোথা থেকে দাস হয়ে চলে এসেছে আমি এই বাড়িতে আমি জীবনটা যেত তো এই কম ভাই ছিলেন তিনি ইসলাম গ্রহণ করেছিলেন ছয় মাস পরে নবী সাল্লামের যে দেখা শুনে পরিচর্যা বারাতা তার ইন্ত আজকে আলোচনা শেষ করছি সপ্তাহে আলোচনা থাকবে না শেখা শেখা বিনতে আর যিনি ওই এর সময় ভূমিষ্ঠ হওয়ার সময় যিনি দেখাশোনা করেছিলেন পরিচর্যা করেছিলেন আর তিনি তুলে নিয়ে ঘোরাফেরা করতেন আদর্শ না করতেন উনি